ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضله فلا هادي له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 ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله <تصفيق> الذي علمه الله فأحسن تعليماً وأدبه الله فأحسن تأديباً ফিম আসলিমি সহাবি وا زواجه و ذرياته و اهل بيته و علماء وفقهاء ملته و نجباه طريقتي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 ان النسل في خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم بالقران العظيم কুমবিল আয়িক্রিল হলক মরদে ফে রি নমিয়াশ কালক মরদ ফিরা ফাশ হর চন্দ কে দানা উসে খোলা নহে যমহরত কে তর্জ হকুমত হিসমে মর্দো কো গিনা করতে হোলা নহে মহতরম সদরে জলসা গেরামি কদর হাজরাতে অলামাই ক্যারাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা প্রাণপ্রিয় ছাত্র ভাইরা যুবক তরুণ ভাইরা পর্দারের সম্মানিতা পর্দানসী মা ও বনেরা মহান আল্লাহর আব্বুলা আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহ আব্বুলা আলমিন আমাদেরকে আজ বাইশে ডিসেম্বর দুই ইংরেজি তারিখে আলামিন সংস্থা হাটাজারী কর্তৃকে আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এই আজিম হুসান তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রাব্বুল আল আমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে দেয়া আলোচ্য বিষয় অনুসারে আমি আপনাদের সামনে খোদ্বা এবং দরুদ শরীফের পর আল্লাফাকের পবিত্র কালামের ছোট্ট সুরা সুরাতুল আসর তিলাবাত করেছি ইনশা আল্লাহুল আজিজ আলোচ্য বিষয়ের উপরে সুরাতুল আসরের তফসিরের আলোকে যদি আল্লাফাক তৌফিক দান করেন आलोचना करार आशादी वमा तोफिक इल्लागे समय चाहिदा अनुसारे किसु कथा बला प्रयोजन मन करी जेहेतु यहाटारी कलेजमाटे सारा बांगलेश উদীয়মান মহাদাসী নেদীয়মান মুফসরিনে ক্রাম উদীয়মান মুফতিয়ান ক্রাম উদীয়মান মোবাল্লেগিনে ক্রাম মুসলমানদের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনের উজ্জ্বল নক্ষত্ররা এখানে বসে আছেন সে কারণে কিছু কথা আমাকে বলতেই হয় সৃজনশীল এমনিতেও মুসলমানদের সামনে ইবাদতের যখন যেই মৌসুম আসত হুজুরে পাক সাল্লাহ আলি ওসাল্লাম মৌসুমী ইবাদত সম্পর্কে জরুরি জরি আলোচনা সাহাবাইকারের সামনে করতেন সেই হিসাবে মৌসুমী আলোচনা করা স উন্নত বটে আপনারা সবাই জানেন तीन प्रकार गणना आल इंगरेजी शालला शालबाल बोलते हजुर आनी बांगाली हैया बांगला भाषा भाषी हईया आगे इंगरेजीटा क्यों हमारे देशर मानुष যদিও বাংলা বাংলা কইয়া চিল্লায় আসলে বাংলা সাল বাংলা বছরের হিসাবও রাখে না ইংরেজিটার হিসাব রাখে এখনো যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি কত সাল সবাই বলতে পারে ২০১৬ যদি জিজ্ঞেস করা হয় বাংলা কত সাল চোদ্দ এটা আমার মনে হয় শতকরা দর্জনে বলতে পারে কিনা সন্দেহ বাংলা বাংলা আমরা চিল্লাই কিন্তু বাংলার সাথেও আমাদের এত সম্পর্ক নাই ইংরেজির সাথে যত সম্পর্ক আপনারা বলবেন হুজুর তাহলে কি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলতেছেন আমার ভাইজানেরা আমি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলছি না बर इंगरेजर सम्पर्क रखा मानुष बत खा समय लवण जे रकम ने बतर भात ने तरकार तरकारी लवण के पिमा लवण ना जदि क्यों बतमा लवण ने तो बतगला खार उपे ना नष्ट होया जाए जी नष्ट होया जाए ठीक तद्रुप मुसलमान मुसलमान समाजे ओ परिणरेजी व्यवहार कर जेमान मानुष बतहर कर लवण बसि हम खाद्य नष्ट होया जाए तेमनी भावर चे इंगी बसि हमेशा इमानल नष्ट होया जाए मातिकी दी कथा इंग्रेजी शिक्षित मन करना बाध्य हाचा सत्व दुई एक्टा इंगरेजी सेंटेंस कथा बार्तार बोला যেহেতু আমাদেরকেও একটু শিক্ষিত মনে করে আমি জিজ্ঞেস করব আমার ভাইজানেরা যারা ইংরেজির জন্য পাগল আপনি ইংরেজি কতটুক ব্যবহার করবেন যতটুক আপনার অফিস পিরিয়ড যেখানে আপনার পাইল ইংরেজি সেখানে আপনার ইংরেজির প্রয়োজন আপনি যত বড় হায়ার এডুকেটেড হন না কেন আপনার স্ত্রী তো তত বড় হায়ার এডুকেটেড না আপনার আব্বা তো তত বড় উচ্চশিক্ষিত না আপনার মা তো তত বড় উচ্চশিক্ষিত না হয়তো বা আপনার মেয়েরাও তত বড় উচ্চশিক্ষিত না তাহলে আপনি সম্পূর্ণ কথোপকথন ইংরেজিতে সবাই সাথে বলতে সক্ষম না অতএব অফিস থেকে বাসায় যখন আসবেন তখন তো আপনাকে বাংলা বলতেই হবে যেহেতু আপনার স্ত্রী পরিপূর্ণ ইংরেজি বুঝবে না যেহেতু আপনার আব্বা আম্মা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না যেহেতু আপনার ছেলেমেয়েরা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না সেখানে আপনি বাংলা বলতে বাধ্য যেখানে বাংলা বলতে বাধ্য সেখানে ছেলে মেয়েদেরকে আব্বা না শিখাইয়া ডাইডি শিখাম কেনাদের চাচাদেরকে মামা দের কে আঙ্কেল শিখাম কেন সেখানে বিদায় কালে খুদা হাফেজ না শিখাইয়া বাই বাই টা শিখাম কেন এটা কি পরিমাণের চেয়ে বেশি লবণ লওয়া নয় মনে রাখতে হবে পরিমাণের চেয়ে বেশি লবণ যেমনিভাবে খাদ্য নষ্ট করে তেমনিভাবে পরিমাণের চেয়ে বেশি ইংরেজি ইমান আর আমল নষ্ট করে এই কারণেই তো মুসলমানের ঘরে জন্ম হইয়া শেষ পর্যন্ত কয় দেয়ার ইজ নো জন্ম কোথায় কোথায় মুসলমানের ঘরে শেষ পর্যন্ত বলিয়া ওড়াই কি দেয়ার ইজ নো গড আপনারা আশ্চর্য যাবেন এই দেয়ার ইজ নো গড ওয়ালারা আবার মাঝে মাঝে বিপদে পড়ি জুমান নামাজ পড়ার জন্য ঢুকে এই দেয়ার ইজ নো গারা আবার কোন সময় মুখে নাস্তিক আবার বয়ান শুনি কান্দে কান্দে তাহলে নাস্তিকতাবাদ প্রদর্শন এটাও কি ঝোঁকাবাজি নয় এটাও কি মুসলমানদের সাথে প্রতারণা নয় दायत ना करब्दुल कदर जिला कबर थे उठिए हेदायत करते হজরত মালানা শাহ আমি উদ্দিন মাহফিলের নকল করি নতুবা আমার ফ্যাটের বাদ হজম হইতে চায় না যাক আরবি একটা শাল আসেনি मध्य बारोटा मास आई बार मास मासा थोड़ा बर्तमान रानिंग मास चलते मास नाम की रिओर आल आज के रबिउल मासिख 14.38 चौद शत आठतजरी रबी उलहवल मास इसलमासिक मास क्यों मासिक बड़ बड़ दुईटा घटना घटे कई घटना घटना भाईराई घटनार एक घटनार नाम हल আরবি ভাষায় নীলাদ উন্নবী নম আরেক ঘটনার নাম হল আরবি এখন আমাদের জানার বিষয় হল এই রবিউল আব্বাল মাসে বড় বড় দুইটা ঘটনা যে ঘটলো এই দুইটা ঘটনার তারিখ কোনটা কোনটা বার কোন কোন বার দেওয়া বন্ডনা অনুযায়ী হজরাতাম রেজওয়ারুল্লাহ দেওয়া বন্ধনা অনুযায়ী রসুল আক্রম সাল আলী ওসাল্লামের শুভ জন্মের তারিখ এই মজা লাগতেছে না আমার কিছু ভাইরা উঠি যেতেছে একটু সবর করেন মজা লাগবে ইনশাল্লাহ কি বুঝলেন হুজুরে পাকসলামের শুভ জন্মের তারিখটা হুজুর পাক সালামের এই পৃথিবী থেকে বিজয় নেওয়ার তারিখটার মধ্যে কোনো মতবিরোধ নাই সকলের ঐক্যমতের ভিত্তিতে নবীজির বিজয়ের তারিখটা বারোই রবিউল আমি একটা কথা আপনাদেরকে বুঝাই যে হুজুর পাক সালের মধ্যে বিজয় নিতেছিলেন তখন সোয়াল সাহাবাহরাম ছিলেন ছিলেন কি ছিলেন না এই সোয়াল অক্ষ সাহাবি প্রত্যেকেই হুজুরে পাক সাল্লাহ আলী ওয়া নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন অতএব রসুল আক্রম সালামের বিদায়ের সময় বিদায়ের তারিখটা নোট করার লোক ছিল যেদিন হুজুর পাল্লাহাম জন্মগ্রহণ করছেন সেদিন নবীজির সাহাবি লাখ ছিল মুসলমান লাখ ছিল বক্ত শুভাকাঙ্ক্ষি করে লাগছিলাম একজন নবজাতক শিশু ছিলেন উনি যে পরবর্তীতে নবী হবেন এই কথাই বা তখন কারা জানত যদি জানত এই নবজাত শিশুটা রহমতুল্লিল আলমিন शिशु जत्न सहकार गुरुत् सहकारे जन्म तारीख ऐसी नोट कर नोट करते चाह सबाई मतबर शिकार हो मतानैक्यर शिकार हो बुजाइल बारिख जन्म दिवसम शुभ जन्म तारीख मत बिद आज बारे मध्य मतब नक ऐक्यमते सोमवार कि जन्म एवं बारे बारे मिले बुझा जाए बारे बारे जन मिले तारीखे तारीखे मिल आई बारो तारीख से बारो तारीख बुझार विषय हल्लाते ইতিহাস দ্বারা কারো জন্ম এবং ওফাতের তারিখ এক প্রমাণিত এই জন্য বানাইছেন যে আগের যুগের নবীদের উন্মতেরা নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লইয়া টানাটানি করছে এই জন্ম তারিখ মৃত্যু তারিখ পালন করতে যাইয়া তারা অনেকে জন্য হুজুর পাক সাল বদয়া করছে হাজির শরীফের মধ্যে যে আমার বন্ধুর উন্নতরাও এরকম টানাটানি করে নাকি আবার কবর শুরু করে নাকি এই জন্য নবীজির জন্ম এবং ওফাতের তারিখকে আল্লাহাক মিলিয়া দিছে যাতে কোনোটা করতে না পারে আমার মেয়েরা এর পরেও যদি কেউ উদযাপন করতে চায় জন্ম তারিখটা উদযাপন করবে না ওয়াফাতের তারিখটা উদযাপন করবে আমি আমাদের দেশের রেওয়াজ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই আমাদের দেশের রেওয়াজ আছে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার যখন একটা মানুষ জীবিত থাকে जन्मवार जन्मवार जो ओ मानुष्ट मारा जाए ते जन्मवार मृत्युवार्षिकी पालन कर मृत्युवार्षिकी दिन तनंद उद्यापन करना खुशी उद्यापन करनाचुरी पढ़ाय पढ़ा মিলাচ্ছরি পড়ায় আনন্দ উদযাপন করে না আর মা বেচারি মা মা বেচারি ছেলেকে স্মরণ করিয়া করিয়া ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্দে ঠিক না বে ঠিক বলেন एक मानूष मारा जावित था मृत्युवार मरणर तारीख जी क्यों स्मरण करे मा हसे आनंदित आनंद उद्यापन क्या क्यों एक मानुष जन्मग्रहण बाकी जतई आनंदित हो मानुष्ट मारा जावार, मा मा जावार बैठा है मरणे बेदन जन्मे आनंद केन्म एवं वफात दिवस क्यों उद्यापन करते चाय हुजरे पाकल्लाजयी उद्यापन करा दरकार जन्म उद्यापन कारण जन्मे उद्यान मध्य आनंद विदाय उद्या उद्यापन करेत्र ख्याल रखते उद्यापन एक शब्द पालन आक शब्द नबीजर जन्म के पालन करा जाए ना उद्यापन जाए কারণ পালন করতে হলে যেই লোক নবিজির জন্ম পালন করবে সেই লোক আবার মায়ের পেটে ঢুকতে হবে মায়ের পেটে ডুকিয়া নবীজি যেইভাবে জন্মগ্রহণ করছেন সেইভাবে জন্মগ্রহণ করতে হবে এটা হইল পালন আর এই পালন তো কশ্মিন কালেও কারো পক্ষে সম্ভব নয় জি এই জন্য জন্মকে পালন করা যায় না जन्मे कह जन्म वृत्त नबीजर जन्म वृत्त क्यों आलोचनालोचना জন্ম বৃত্তান্তর মধ্যে কিছু অলৌকিকতা আছে পর ওনার সমবয়স্ক মহিলাদের সাথে আলোচনা করতে যে বলছেন ইতিহাসবি সেটা ইতিহাসের মধ্যে উল্লেখ করছেন নবীজির মা उनार समबस्क महिला हे महिला तुमरा तो बोलो महिला जो सतान गर्वे धारण कर तक तर स्वाभाविक चालचल मध्य व्यतिक्रमी जाए तार चला फेर मध्य ओजन ओजन लागे बार भार लागे ओई महिला कखो कखो माथा चक्कर दे माथा घूरए कखो कख चुका चुका ढेक दे कख कख बमी बमि भाव भाव लागे अल्लाह বলেন কই। আমি যে আমার মোহাম্মদ কে গর্বে ধারণ করলাম তোমরা যেগুলো বলো এগুলো তো আমি কোনো সময় অনুভব করি নাই আমার কাছে তো সেরকম চলাফেরায় ওজন ওজন মনে হয় নাই আমার কাছে তো কোনো কালকিতে শুয়ে ঘুমাইতে কষ্ট হয় নাই আমার তো কোনো সময় চুকা চুকা ঢেক দেয় নাই আমার তো কোনো সময় মাথা ঘুরাই নাই আমার তো কোন সময় গর্ভবতী কিন্তু সৈয়দা আমেনার যে হয় নাই এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের মজাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের অলৌকিকতার স্বাভাবিকতা ডেলিভারি মৃত্যু সমতুল্য এই কারণে মহিলারা ডেলিভারি যখন নিকটবর্তী হয় অন্যদের কাছে মাপ চাই অনেক স্বামীর থেকে মাপ চায় মা বাপের থেকে মাপ চায় শ্বশুর শাশুড়ির থেকে মাপ চায় মরণ পথে পড়ছি জানি না উদ্ধার হইয়া উঠতে পারি কিনা তোমরা আমাকে মাফ করে দিও সৈয়দা আমি তো সেরকম কিছু অনুভব করলাম না আমার মোহাম্মদ সাল্লুসাল্লাম যে বমিষ্ট হইলো আমার কাছে তো কোনো কষ্ট মনে হইল না আমি তো কোনো ব্যথা অনুভব করি নাই আমি তো টের পর্যন্ত পাইলাম না আসলে ডেলিভারির মধ্যে যে কষ্ট আছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু না এটা আমার ভাইবাব যদি কোনো একটা বৈঠকের মধ্যে কোনো একটা অধিবেশনের মধ্যে একজন হুজুরে পাক সাল আলী সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে বাকি যারা শোনে এই শ্রোতাদের মধ্যে কোন বেঈমান যদি থাকে হুজুরে পাক সালের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শোনার পরে হয়তোবা তার কাছে ইমান গ্রহণ করার মুহাম্মাদুর রসুল আর শ্রোতাদের মধ্যে যদি ইমানদার হইয়া বে লোক থাকে বেনামাজি থাকে বেরোজাদার থাকে ওই লোকটা হুজুরে পাক সাল্লু আলী আসালামের জন্ম বৃত্তান্তের মহাজার শুনিয়া হুজুরে পাক সাল্লামের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শুনিয়া আমলের দিকে আগ্রহী হবে আমলের দিকে দীক্ষিত হবে এই লাভের কারণে হুজুরে পাকসল্লা সাল্লামের জন্মবৃত্তান্তের আলোচনা করা হবে তাও অনানুষ্ঠানিকভাবে কোনো ডেট নির্ধারণ করা যাবে না কোনো তারিখ নির্ধারণ করা যাবে না কোনো বার নির্ধারণ করা যাবে না কোনো মাস নির্ধারণ করা যাবে না কারণ এটা নির্ধারণ করতে হলে पाग सल्लाह अल्लमेर जन्म वृत् आलोचना कर नाम मिला नबी अनुष्ठानिकनिर्धारित কোন বৈঠকের মধ্যে নবীজির আলোচনার নাম দুঃখের বিষয় সত্য আজকে আমরা নামে যেই মাহফিল করি সেটার মধ্যে মিলাদের গন্ধও থাকে না জন্মবৃত্তের আলোচনার গন্ধাও থাকে না কিছু দরুৎ থাকে কিছু কি থাকে তাহলে আপনারা যদি وكان الله بِكُلِّ হাম্মদ সাহি ও সাহা মোহান সাম বালগলি কমালি কশফা বি হসনত জিহ্লাই আলি মদিনফা কে ঘর মেরা মজার হোক খ পাক হতে খাক সার হল গোলা বিকালি শেষ পর্যন্ত সালাম মোহাম্মদ সালুনিয়া রসুল সালাম হবি কুম গরিবিয়া রসুলল্লাহ গরিব উম্মুশ নসিব সাল তুমি রসুলল্লাহ লাইকুম সালামুয়া হাবিব্লাহ লাইকুম আরে আল্লাহ সাল গোয়ালা সাই দে মোহাম্মদ আরে ও আইয় দেওলানামোহাম্মদ নিস আরে সবাই বলে মারো পাথর বাধা কেহ না সল্লে গোয়ালা সই দেওয়ালা লে সহ দে্ম জলো আগর ইমাম সিন জল রহমত জল আিয়া কে মুক্তা জল আউলিয়া পেশাওয়া জলো গর জল খুদা জলো গরম মুস্তফা নবী সালাই রসুল শেষ পর্যন্ত মুস্তফা রহমত সালাম সময় বজমে হায় হেলা খুঁ সালাম বুঝি থাকলে বলেন তো এটা কি মিলাদুন্ডি হইলো সালাতুন সলাতুন নবীল নবী না সালাত এক জিনিস সালাদ মিলাদমি নবী জন্ম আর সালাত সালি নিলাদুল নবী নাম দিয়া নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার গোষ্ঠী নাই মাঝে মধ্যে একটু একটু আরবি শোনা যায় ওলাম্মা তাম্মু ওই আরবি কোদ্দুরা এটা তো ঘোড়ার দিন পাবলিক কিছু বুঝেই না চলেন বুঝার চেষ্টা করি সবাই জান্নাতের প্রতীক হইয়া যাই সবাই সুন্নতের পথের প্রতীক হইয়া যাই সবাই সেরা প্রতীক হইয়া যায় আমার ভাইয়েরা দুই নম্বর সবগুলা কয় নম্বর দুই নম্বর আপনারা কবেন হুজুর দরদের মধ্যে আবার দুই নম্বর আসেনি আমি আছে না তৈরি দরুদের মধ্যে এক দুই আছে কি আছে এক দুই আপনাকে একটা মাইক্রোফোন দিচ্ছে আপনি কন এটা আমি নেব না কেন নিবেনা কয়টা দুই নম্বর কয় কেমনে বুঝলেন কয়টা মেড ইন চায় মেড ইন ক তাহলে আপনি কি চান কয় মেড ইন জাপান এটা এক নম্বর তো মেড ইন জাপান একটা দিছে কয় এটার দাম তো বেশি কয় কিরকম বেশি কয় মেড ইন চায়না যেটা হইলো মাত্র পনেরো টাকা আর মেড ইন জাপান যেটা এটা সাত টাকা কয় বেশি হইলি অসুবিধা নাই পনেরোশো টাকা ছয় মাস আর সাত টাকা যেটা এটার লাস্টিং পাওয়ার দশ বৎসর অতএব আমি এক নম্বর মেড ইন জাপান নেব ওই দুই নম্বর মেড ইন চায়না নেব না আমার ভাইরা আপনি একটা দ্রব্য খরিদ করার ক্ষেত্রে যদি মেড ইন চায়না আর মেড আর দুই নম্বর হইল মেড ইন আউট অফ মদিনা মেড ইন আউট অফ মদিনা আপনারা বলবেন হুজুর দরুদের মধ্যে আবার মেড ইন মদিনা অর্থ কি ও বেহরা জিনিসের মধ্যে মেড ইন চায়না চায়নার তৈরি শরীফ সরকারের দোয়াল নূরে মুজাসম সফিউল মজন রহমত আলমিন নিজে দরু শরীফ যেটা পড়ছেন নিজের জোবান থেকে সিরাজ ইয়ানবাম ইরাক চট্টগ্রাম মুস্তানেমত মেডিন কর্মী মোহাম্মদ আমার বৈরা দুদিনা আছে তো আর এইটা সারা মেডিনা নাই আমার বহরা এই দরুদ শরীফ যদি আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন আশিবার পাঠ করে আল্লাহ জীবনের আশি বৎসরের গুনা মাফ করিয়া দিবে কয় বছরের আমার ভাইরা এই হাদিসটা এইটা হাদিস কোন উঠবে না সূর্যের উদয় মিসা বিশ্বাস না করলে ইমান নাই বিশ্বাস না করলে কি নাই আমার নবীবানীস হইতে পারে না এই আমি বলবো হাট হাজারের যুবক তরুণ ভাইরা যেখান থেকে বয়ান শুনতেছেন জীবনে একদিন হইলেও যে কোনো শুক্রবার আশিবার এই পাঠ করে নিবেন স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা সর্বসাধারণ যুবক তরুণ যদি মুখস্থ না পারেন প্রয়োজনে মাদ্রাসার ছাত্র থেকে প্রয়োজনে এই করি মুখস্থ করবেন এই এই শরীফ পাঠ করবেন আমার বেগেরা আরো দরু শরীফ না নাই মেডিনা ছোট্ট ছোট্ট দরুৎরীফ সাল্লিগি টুকুর সমস্ত মুসলমান ভাইদের কাছে ইনসাফের সাথে একটু আবেদন করি দুনিয়ার কোন মানুষ যদি আমি ফরিদ উদ্দিনের অভিযোগ করে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় আমি নাকি নবীর रीफ नाम्लिके ना बुज दरुद शरीफ जै लोके नाम से दरुद पड़े एक नामी मानूष तरह जो अभिजुक है दरुद पड़े ना अभिजुक्त सत्य ना मिथ्या মিথ্যা আমার বেয়েরা এই মিথ্যা অভিযোগ যে করতেছেন আর পাবলিকের বুঝাইতেছেন আমি ফরিদ উদ্দিন রসুলের দুশ্মন আমি দরু শরীফ পড়ি না কে আমাদের ময়দানে আল্লাহাকের আদালত আমার জন্য আছে আপনার জন্য আছে। মনে রাখিয়েন এই অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে যাদেরকে বুঝাইতেছেন তাদের সামনে চোখ কেমনে দেখাবেন মুখ কেমনে দেখাবেন আল্লাহাকের দরবারে জবাব কেমনে দিবেন আমার বলতেছেন যে আমার তো আপত্তি নাই এক গালি মাঝখানে একটা কঠিন ঘাটি আছে এই ঘাটিটা আমি যদি ফাইন আনা জুস্তুহা এই ঘাঁটি যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি ঘাটিটা কি বলেন তো ফুলসার এই গাঠিটা যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি যদি আটকা পড়ি এটা অতিক্রম করতে না পারি তাহলে তুমি আমাকে যে গালি দিতেছ এর চেয়ে কঠিন গালির উপযুক্ত আমি আমার ভাই রাজস্থ আমার কয় আমি বলে শরীফ পড়ি না জালিক জন্য বলতেছি এই সান যে। আমার মতো আমার যে সমস্ত ভাইরা হাদিস শরীফ পড়ায় ছাত্রদেরকে হাদিস পড়ায় ছাত্রদেরকে কি পড়ায় সে আসিটা পড়ায় বোখারেশরীফ পড়ায় মুসলিম শরীফ পড়ায় তিন শরীফ পড়ায় উদয় শরীফ পড়া নসাই শরীফ পড়ায় ইদনেমাজ শরীফ পড়ায় মহাত্মা মালিক পড়ায় মহাত্মা মুহম্মদ পড়ায় তহাবি শরীফ পড়ায় আমার ভাইরা মেসকাত শরীফ পড়ায় যত মহাদ্দেশিনে কেরাম হাদিস পড়ায় আমিও আপনাদের দোয়ার বরকতে ছাত্রদের সামনে বোখারি শরীরটা একটু লইয়া ছাত্রদের সামনে বসি আমার বেয়েরা যত মহাদেশে আপনারা দেখেন না শুধু কমই মাদ্রাসায় না সরকারি মাদ্রাসায় যে হাদিস গুলা পড়ানো হয় সেখানেও প্রত্যেক হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে কালা রাসুল্লাহি সালুয়ালি সাল্লাম অতএব একজন মদারদ হাদিস একজন হাদিস পড়ানো একজন মহাদিস দৈনিক যদি ছাত্রদেরকে পঞ্চাশটা হাদিস পড়ায় পঞ্চাশ বার দৌড়ে বিশটা যদি তুমি যাকে রসুলের দুশন বানাইতেছ রসুলের দুঃখ পরিচয় দিতেছ দরুদ শরীফ পড়ে না কইয়া এই মানুষটার আমল নামার মধ্যে এক বছরে আঠারো দরুদ শরীফ জমা হয় তোমার তারা জীবন তালিশ করলে হতো আঠারো শত হয় তো পাওয়া যাবে না কেয়ামতের ময়দানে যখন আমল নামা খোলা হবে তোমার আমল নামার থেকে ওই রসুলের দু যদি বেশি পাওয়া যায় তখন বন্ধু কি করিবেন বন্ধু তখন কি করবেন এই জন্য একটা আছে বলিয়া মুখে যা আসে তা মেহরবানি করি বলবেন না গালিগালাজ করবেন না কাউকে বলবেন না আমরা তো গালি গালাজ করি না আমাদের নবী আমাদেরকে গালি দেওয়া শিক্ষা দেয় গালি দেওয়া তো আবু জাহালের স্বভাব গালি শুনিয়া সবর করা নবীদের শূন্য আল্লাহ আকবর ও বাই ধর আমরা পড়ি কি পড়ি না নামাজের মধ্যে পড়ি তো হাদিসের ক্লাসে পড়িত এইটা ছাড়া ওফরি আল্লাহর মতে আমাদের পীর সাহেবেরা আমাদেরকে সবক দিয়েছেন আসর থেকে আমার পর্যন্ত পাঁচ কমের মধ্যে দরু শরীফ পড়ার জন্য এই জন্য আসরের পরে আমরা শুক্রবারে আশী শরীফ পড়ি গাড়ির মধ্যে কি সুন্দর সুন্দর দরু শরীফ মেডিন মদিনা সিংনাশ চিনেননি সিংনাশ জি কাসকলা চিনেননি কাঁচকলা কলা কলা কাঁচা কলা এই শীতের দিনে ওই ছাত্ররা একটু কম বুঝবেন সুরি সুটকি একটা আছে চুরি সুটকি লম্বা লম্বা এই চুরি সুটকি দিয়া দেশি সিংনাশ দিয়া কাঁচা কলা দিয়া তাজা ধন্যা তন্যা ভাতা দিয়া তরকারি বানাইলে মজা হয় জি আপনারা কোন সময় খাইছেন কিনা আমি জানি না এখন আপনাকে যদি কেউ দাওয়াত করে এই তরকারিটা যদি রান্দি আপনার সামনে দে রান্না করি সেই সাথে যদি একটু কাঁচ আমরিচার আলুর বত্তাওয়া দে আপনি এই দেশি সিং মাছের তরকারিটার দিকে না তাকাইয়া যদি এক বল ভাত বর্তা দিয়া আপনি উঠবেন কেন এত সুন্দর সুন্দর দরু শরীফ থাকতে ওই দুনিয়ার ভুল বুলে বর্তি বালাগালুলারে রিফিট করি রিফিট করি রিফিট করি ফোড়ে একবার দরুদ শরীফ পড়লে দশটা রহমত পাওয়া যায় বালাগালুলা একবার ফিরলে আদা রহমত পাওয়া যাবে কোনো কিসাবে আছে এই যে আমি ফুটলাম এটার দ্বারাই আপনারা কি বুঝলেন শেয়ার আমি জানি জানিনি না না জানি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার কথা বয়ান একটা আছে না এইখানে এইটা শুনলে এই তো বোঝা যায় সে আর আমার ভ্যারের ভিতরে আল্লাহর রহমতে কতগুলা আছে এসার নামাজ পড়ে শুরু করলে ফরিদুদ্দিনে শেয়ার পড়া ফজর পর্যন্ত ফুটতে পারে একেবারে এমন মিলাত ফুটতে পারবো আমি সার রাত ব্যাপক মিলাত কিন্তু দুই নম্বর এই জন্য আপনারা যদি বসেন তাহলে আলোচনা হবে ইনশাল্লাহ আমি তৈরি আছি আর একটা বেজাল ভাঙ্গি দিই আর একটা বেজাল কি করে खाली मार्टी कोई नूर मानी ने बन्दुरा कि गए जला पड़ा कर खाली नूर कर खाली की कोई? কয়। এখন আমার প্রশ্ন হলো মুসলমান ভাইয়েরা আপনারা একটা হুজুর পাক সালামের রুহু মোবারক। আর একটা হুজুর পাক সালামের শরীল মোবারক আপনারা কোনটা নিয়া ঝগড়া করেন আমারে বলেন্লাহ রুহ মুবারক যে নূর এর মধ্যে কোন ওলামায় দেওয়ার দিমত নাই কোন ওলামাই দেওয়ার কি নাই দিমত নাই হোক নূরি আয় রুহি আয় রুহি আমার বেহরা রসুলিয়া সাল ইসলামের রুহু মুবারকটা নূর রসুলিয়া ইসলামের রুহু মুবারকটা কি নূর কিন্তু কোন সে মাটি রসুল আকরম সাল্লা শরীল মুবারক যে মাটির তৈয়ারি সেই মাটি সমতালী রমতালি সেরমিয়া রাজু মিয়া যে সেই মাটি না ওই মাটি কোন মাটি আমার বেহরা দুস্তাহাব আল্লাহর হাবিব জনাবাহ সালামের আল্লাহ ছিল আল্লাহ ফাঁকের আরস ছিল পানির উপর এই জন্য মানুষকে বানানোর আগে আল্লাহ ফাকিবুল আলমিন মানুষের জন্য মাটি তৈরি করবেন তো জিব্রাইল দিয়া পরিমাপ করাইয়া গোটা পৃথিবীর जैसे आल्लाफा सूचना तैर से आल्लाफा जमाइया दीटा दिखे नाग मटी पानी ढे दिया, दिया मदीना शरीफ नियारे কোথায় নিয়ে রাখছেন মদিনা শরীফ রাখছেন কেন মোদিনা শরীর আমার বেহরা দোস্তা আল্লাহিনুদিহা সংক্ষেপ কথা আল্লাহ ফাকুল আলমিন প্রত্যেক মানুষকে মানানোর সময় তার মায়ের ফেটের মধ্যে তার কবরের মাটি জিব্রাইলের মাধ্যমে করে দে যেই কবরের মাটি বানানো হয় সেই কবরের মধ্যেই তার দাফন হবে অন্য জায়গায় দাফন হবে না আল্লাহ ফাকবুল আলমিন কর্তৃক সিলেক্টেড আল্লাহ হাবিব জনাবসুল্লাহ সাল্লুআলি ওসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষেরা আমি এবং আমার আবু বকর এবং আমার ওমর আমরা তিনজন এক মাঠের তৈরি তোমরা দেখবা আমরা তিনজন এক জায়গায় দাফন হবো হুজুরি ফাগ সালাম জীবদ্ সাহেব করছেন পরবর্তীতে হইছে কিনা হাজি বলেন না রাজা আকদশের মধ্যে এখন কবর কয়টা তিনটা একটা হুজুরি ফাখ সাল্লাহ ইসলামের আরেকটা আবু বকর সিদ্দিক রাজি আনুর আরেকটা অমর ফারুক রাজি আল্লাহনুর এই তিন জনের কবর যে এক জায়গায় হবে এটা তো নবীজি আগেই বলে গেছেন ওয়া আনা ওয়া আবু বকরিনু খুলিক ওয়াহিদাতিন্তাহাফানা আমার বেহাদুসা বা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আল্লাফাকুল আলমিন এই মাটির উপরে আল্লাহাকবুল আলমিন একটা ঘর বানাইছেন এই ঘরটা এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গড় ইন্না বাই তিনা মুহ আমার বেহারা এই এই ঘরটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপরে নির্মিত এই ঘরটা সর্বপ্রথম আল্লাহাক বানাইছেন আল্লাহাকের ফেরস্তাদেরকে দিয়া ফেরস্তাদের নির্মাণ এই গরের সর্বপ্রথম নির্মাণ হজরত আদম আল ইসলামের নির্মাণ এই ঘরের দ্বিতীয় নির্মাণ ও বেহরা দোস্তবাব হজরত শিষ আলহ ইসলামের নির্মাণ এই গড়ের তৃতীয় নির্মাণ হজরত ইব্রাহিম আলহিসুলামের নির্মাণ এই গড়ের চতুর্থ নির্মাণ আবদুল্লাহ হজরতের আব্দুল নির্মাণ এই গড়ের নবম নির্মাণের নির্মাণ এই গড়ের আলাহিবু জুবাইনলি হজ্জা জিনিসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর নির্মিত সর্বপ্রথম মাটি দিয়া খানা এক মিচের মাটি দিয়া আল্লাহাকর আলমিন সৈয়দা আমেনার গর্বের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের শরীল মোবারক তৈরি করেছে আমার ভাইরা দুস্তাব হুজুরে পাক সাল্লু আলী মোবারক মাটির কিন্তু সেই মাটির দাম আল্লাহ আকা সেই মাটির দাম তো অনেকে বলছেন জন্নাতের মাটির থেকেও দামি আমার বেয়েরা দোস্তা বাবেরা অতএব কারণে হুজুরে পাক সালামুজুরে পাক সালাম মাটি বলবো আলী সাল্লামের শরীর মুবারকটা মাটি হওয়ার পরেও আল্লাহ হাবিব জানাব রসুল্লাহাম নূরে মুজাসম হইতে পারেন নূরে মুজাসম হইতে পারেন মাটি হইয়াও হুজুরে পাকসালাম নূরে মুজাসম হইতে পারেন আমি বিভিন্ন মাহফিলের মধ্যে প্রত্যক্ষ দেখাই বেশি না আরেকটা বড় কিন্তু ঠিক আমার হাতের তালুর ফিট এটা মাটির কালান না এটা কিসের কালার এখন দেখেন লাল দেখা যায়নি দেখা যায়নি লাল জি তাহলে বোঝা গেল আরো বেশি হয় তাহলে এইখান দিয়ে মার্লিও তো এইখান দিয়ে লাল দেখা যাবে ঠিক না আমার ভাইরাজ সরকার জনাব মোহাম্মদুরসুল্লাহলামের ভিতরে হুজুরে পাক সাল্লালামের রুহ মুবারক যেটা ছিল এটা তো কুটি কুটি পাওয়ারের বাল্বের মতো একটা বাতি এই কারণে পাক সালামের শরীল মুবারকের সমস্ত অংশ করতো এমনকি শরীফের মধ্যে বলেন আকাশের চাঁদের দিকে তাকবার নদিকে তাকাইতাম সাল্লাম কামরিদ হজরত যাবের রাজিয়াল বলেন আমি খোদার কসম করে বলতেছি আমার নবী চেহারা চোদ্দ তারিখের চাঁদের থেকে কুটি গুণ বেশি সুন্দর আমার ভাই রাজুস্তাহাব হজরত এয়সা সিদ্দিকার থেকে আদেশ বর্ণিত আছে হজরতাল থেকে আদেশ বর্ণিত আছে নবীর স্ত্রীগণ বলেন হে দুনিয়ার মানুষ আমরা মধ্যে যদি আমাদের কখনো সেলাই কাজ করার প্রয়োজন হইতো আমরা সুইস এবং সুতা নিয়া নবিজির চেহারার সামনে চলি যেতাম আল্লাহ হাবিবের চেহারা আলোর মধ্যে বসিয়া অন্ধকার রাত্রে সুইচের সিদ্র দিয়ে সুতা ঢুকাইতাম আর নভিজির চেহারার সামনে বসিয়া সিলাই কাজটা শেষ করে নিয়ে আমার বেহরাবাহামের চেহারা মুবারক অন্ধকার রাত্রে লাইটের মতো জ্বলতো কিসের কারণে ওই হুজুরে পাক সাল আলু ভিতরে কুটি কুটি পাওয়ারের বাল্বের মত আমার বেহারা দোষ মনোযোগ আছে না আমাদের দেশে রুটি বানায়নি রুটি এই রুটি বানাই যে রুটি বানানোর জন্য খামির বানায় না খামির এই খামিরটা আটার না ফামির হ্যাঁ আটাও আছে ফানিও আছে আটাও আছে ফানিও আছে এখন আপনি যদি কন হুজুর ফানি নাই ফানি নাই ফানি থেকেলে যদিও পানি চিপলে বাইর হয় না যদিও পানি নিষ্কাশিত হয় না যদিও পানি চোখে দেখা যায় না আমার ভাইয়েরা দুষ্ট আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই নূর যে এ কোথাও ঠিক আল্লাহর হাবিব থাকার কারণে ফিনিশিং তো দিতে জানে না খালি সর্বসাধারণ মুসলমান যাদের কাছে ওনাদেরকে ঝগড়া লাগাইয়া দিতে জানে মালের খাতিরে মালকামানির জন্য হায়তাবাহি হ বলেন তিন গোষ্ঠী ধর্মটারে ধ্বংস করে দিল তিন গোষ্ঠী এক গোষ্ঠী হলো জালেম শাসক আরেক গোষ্ঠী হলো পীরে জাহেল মুরুক্ষ পীর আরেক গুষ্টি হলো আল্লা ফর আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ও বে রাজসব এই জন্য আমি বলি ও ভাই মোল্লা জুম রহমতুল্লাহুর আপনার আপনার স্ত্রী বিধবা হইয়া গেছে বিবি বিধবা হয়ে স্বামী মারা গেলে আপনি অলরেডি এখন আপনার বিবি বিধবা কেমনি হইলো কেটাও তো কথা ঠিক এটাও তো কথা ঠিক ও মুসলমান ভাইয়েরা শুধু এইরকম বিশ্বাস করিয়েন না এই অন্ধ বিশ্বাস আরেকজনে বলবি আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে আপনি জিন্দা মানুষ এটা বিশ্বাস করবেন এমন করিয়েন না একটু পরীক্ষা নিরীক্ষা করিয়েন যাকে মানবেন যাকে অনুসরণ করবেন যাকে যার পদাঙ্ক অনুকরণ করবেন তার সাথে একটু খাতিল করেন দুই দনুদিকের আলেমদের সাথে খাতিল করেন একটু পরীক্ষা করেন উঠা বসা করেন একসাথে চা খান একসাথে নাস্তা করেন হুজুর মাইকের মধ্যে লম্বা লম্বা বা সঞ্জে দেহ এই হুজুর বাড়িতে থাকি কি করে ঘরে থাকি কি করে বাইরের কথায় আর গরের কথায় বাইরের কথায় আর গরের কাজে মিল আছে কিনা শূন্য মতো চলেনি শূন্যত মতো খায়নি করেনি শূন্য মেয়েদেরকে লেখাপড়া শিখায়নি নাকি মাইকের মধ্যে স্যাল্টা স্যাল্টা বক্তৃতা দিয়া মেয়েরা হুজুরের মেয়েরা বফ কাটিং চুল রাখে আর স্কার পরিধান করে একটা ছেলে মেয়েও নামাজ পড়ে না এমন লোকের সুন্নিদের ইমাম হিসাবে গ্রহণ করা যাবে না আপনার ভি খা মুঝ সে বেগানা বিনা খুশ আপনে ভি খফা মুিনা খুশ মাই জহর হলা হলক কবি কাহা সাক গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য কোন গুরুত্বপূর্ণ আদেশ দেওয়ার প্রয়োজন হইলেই আল্লাফা কবুল আলমিন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বস্তু গুলার কসম করিয়া সংবাদ দিছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ शपथ कर शपथ करते गुरुत्वपूर्ण एक संबंध कसम ओ बरा दुस्त योड़ कथा तालबरा आसर तफसर की क्यों कह आसर मानी जुए जुए। उ दिन शेष भाग सूर्य पश्चिम दिखे দাবিত হওয়ার পর থেকে ইলা পর্যন্ত এটার নাম আসর আর কেউ বলে এখানে আসরের থেকে আল্লাফাকের উদ্দেশ্য সুরতে আল্লাহাক গুরুত্ব বুঝাইতেছেন যদি সময় হয় তাহলে সময়ের গুরুত্ব বুঝানো উদ্দেশ্য হে দুনিয়ার মানুষ যাই কিছু কর সময় নষ্ট করিও না সময়কে কাজে লাগাও আর যদি আসরের নামাজ হয় তাহলে হে দুনিয়ার মানুষ এই আসরণ নামাজ গুরুত্বপূর্ণ নামাজ এইটাকে যত ব্যস্ততা হোক না কেন আসর নামাজকে কজা করি ওঠে বোঝানো উদ্দেশ্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তালেব আলম ভাইরা আমার তালেব আলমবাইরা ভালো বুঝে ও বেইরা দু আপনাদেরকে আমি কেমনে বুঝাবো আলিফলাম নামে একটা হরফ এটাকে হরফে তরিফ বলা হয় এটা আরবি ভাষার মধ্যে সাইড অর্থে ব্যবহার হয় জিনিস রাখি আহ দেখার যে আহ এখানে ইনাল ইনসানের মধ্যে যে আলিপ্লাম আছে এটা আলিপ্লামা কি অর্থাৎ একটা মানুষ এই হুকুমের বাহিরে নয় আল্লাহাকাল আলমিন বলেন যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহাক বলেন ইনু ও আল্লাহাক আবুল আলমিন বলেন ওই দুই প্রকৃত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে ইমান আছে এবং যাদের কাছে ইমান আছে এবং আমলে সালে আছে ইমান আর আমলে সালে এখানে অর্থ কি এখানে ইমান আর আমলে সালেহের অর্থ হলো ওই মানুষ ক্ষতিগ্রস্ত না যাদের কলবাহ হইছে। যাদের কলব তারা ক্ষতিগ্রস্ত না আর বিশেষ করে আজকাল আমার বেহর আসবাব এক নম্বর জিব্যা দুই নম্বর কলব তিন নম্বর এই তিনটা জায় জাহেরাকে যদি কেউ দুরস্ত করতে পারে এসলা করতে পারে যদি কেউ ঠিক করতে পারে আল্লাহর এরপরে আল্লাহ ফাকর আলমিন বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যারা পরস্পর পরস্পরকে যারা পরস্পর পরস্পর কে হকের দিকে হকের দিকে হকের জন্য বুঝায় হকের জন্য উপদেশ করে আমার বাড়িরা হক কি হক হইলো ইমান হক হইলো কি ইমান ওই ইচ্ছে ল মরাত্মীনা সহবিল হক ও আমিলি হক ও তা আমার বেহা দোস্তাব যেই মানুষগুলা নে করবে না করতে কষ্ট না থাকলে অকষ্ট লাগে কতগুলা মানুষ আছে এদেরকে যদি আপনি বলেন দুই ঘন্টা মাটি কেটবে না জোহরের নামাজ পড়বা বলবে দুই ঘন্টা মাটি কাটবো তারপরে নামাজ পড়বো না জোহরের নামাজ তাদের কাছে এত আলামিন বলেন। যদি তোমরা ন্যাকামল করতে চাও তো তোমাদেরকে একটু সবর করতে হবে একটু ধৈর্য ধরতে হবে এই বাদতের মধ্যে যে কষ্ট কষ্ট ভাব লাগে এটার উপরে সবর যদি করতে না পারো তাহলে ন্যাকামল তোমাদের পক্ষে সম্ভব হবে না اللہ فاکا مدرکے عمل قرار توفیق دن کرن وآخر دعوانا الحمد للہ رب العالمین رسول اللہ تعالیٰ لا قید خلقہ محمد وآلہ وصحبہ اجمعین الحمد للہ رب العالمین والصلاة والسلام علی اشتف الانبیاء والمرسلین ربانا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لاناكون من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذررياتنا قرتا اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربيااني صغيرا اللهم احفظ الاسلام والمسلمين في العالم كله اللهم انصر الاسلام والمسلمين في العالم كله اللهم ايد الاسلام والمسلمين في العالم كله لا سيما مسلمي برما يا الله اللهم احفظهم وانصرهم وايدهم بنصرتك يا ارحم الراحمين اللهم اننا نجعل في نهور الاعداء والجبابره اللهم اننا نجعل في نهور اليهود والهود والمشركين والنصارى اللهم إنا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم يا الله يا رحم الراحمين يا الله يتبر جلسة আল্লাহ আমার কারণে এত বড় জলসাকে কবলীয়তের থেকে মাহারুণ করিয়েন না আল্লাহ এ আল্লাহ যত নাখান্দা খান্দা না ফাঁক হই না আল্লাহ আপনি তো করে দিতে পারেন আপনি তো লায়ক বানিয়ে দিতে পারেন আজকে দ্বিতীয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ দয়া করে করে বল ত্রুটি করে দেন সহি কথাগুলাকে হৃদায়তের রুশিলা বানাই দেন না যাকের জরিয়া বানাই আল্লাহ রাহ এই মাহফিলের যারা আল্লাহ দুনিয়া আখরাত আল্লাহ করে দেন এ আল্লাহ খাস করি আলামিন সংস্থার সকল সদস্যদেরকে এ আল্লাহ আপনি জিসমানি রুহানি আল্লাহ জিসমানি রুহানি ভাবে এ আল্লাহ কৌ অন করেন সবাইকে করেন মৃত্যু পর্যন্ত দিনের খেতমত করার জন্য তহফিক দান করেন এল আমাদের আল্লাহ হুজুরের সায়া দীর্ঘদিন আমাদের মাথার উপরে দরাস করে দেন আল্লাহ আল্লাহ উন্মের খাতিরে হুজুরে হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ এ আল্লাহ হুজুরে হায়াত বিখ্যাসে আল্লাহ এ আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়া এতিম হইয়া যাবে দেশ এতিম হইয়া যাবে আল্লাহ হুজুরের আল্লাহ আরো যত মুরব্বী নে সকলের হায়াতের মধ্যে বরকদান করেন এ আল্লাহ আমার উস্তাদ লালের মুক্তি সব হুজুর আল্লাহ করেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকদান করেন আল্লাহ আমাদের সমস্ত এই মাহাফিল জারি করে দেন আল্লাহাদের রুহানি ফৈজাতের দ্বারা আমরা সকলকে মালামাল করে দেন ইয়া আল্লাহ হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ দরজাত বলন্দ করে দেন আমার শেখ হজরত শাহজুমির দিন মুঝে ইমা বজায় শেখ আলম সুল্তান আহমদি বাস মুঝে আর বজায় মুর শে মো জমীরদ্দিন আরফা দে বহে মুদায় মুখ তদা আজিজুলহ ইমা মে পেশ ফ করার জন্য হইল লাগাই রাখেন এ আল্লাহ আল্লাহ গুনার কারণে বাদ দিয়া দিয়ে না আল্লাহ এ আল্লাহ আখেরই দরখাস্ত মা ওই করি মাথার চুল সাদা হয়েছে মুখের দাড়ি সাদা হয়েছে যৌবন আল্লাহ সঙ্গে সাথে আল্লাহ কোন সময় কোন অবস্থায় ডাক পরে জানি না আল্লাহ আপনার কাছে ইজ্জতের মত বিকাশ হইতেছি আল্লাহ ইয়া আল্লাহ তোগুলা তালেবে আলম বাইদের সাথে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ উনাদের উসিলায় দোয়া কবুল করনীয় আল্লাহ আল্লাহ بے عزتیর থেকে پناہ দেনی আল্লাহ আল্লাহ دنیا یہ دنیا یہ پوری یا اللہ মুখে কালী মেহিত আমাদেরকে জান দিলে আমাদেরকে শাস্তি দিলে আপনার কোন লাভ হবে না কমি হবে না আল্লাহ আমার কতগুলা ভাই এতক্ষণ রাত পর্যন্ত এখানে বসে রয়েছেন আল্লাহ এখানে তো কেউ খাওয়ার জন্য নাই। টাকা পয়সা পাওয়ার জন্য আসেনাই আল্লাহ খালি কালি হাত আপনার আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ কতগুলা মানুষে মহাব্বত করে খেদমত করে আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ দয়া করে মেহরবানি করি আপনার গায়েবের খিনার থেকে ওনাদেরকে যায়ে খায়ের দান করেন আল্লাহ ই আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে সাহারা দান করেন আল্লাহ আল্লাহ আপনার প্রশস্ত দুনিয়ার মধ্যে এদের জন্য জায়গা সংকীর্ণ হইয়া রয়েছে আল্লাহ আল্লাহ তাদের কোন দিকে যাওয়ার জায়গা নাই আল্লাহ যেদিকে যায় মুসলমান গুলাবে ধরে ধরে ভাবতেছে আল্লাহ আল্লাহ পরশুর মত নির্যাতন আপনি আল্লাহ আল্লাহ করেম বুদ্ধদের বুদ্ধদেরকে আপনি হেদায়ত ন করেন আল্লাহ তাদের কপালে যদি হেদায়ত না থাকে আপনার কুদরতের হাতে সার করে দেন আল্লাহ এ আল্লাহ মাহফিলের রুশিলাই হাট বাজারের উপর রহমত নাজ বরকদ দান করেন সমস্ত ব্যবসায়ী বাইদেরকে নামাজি বানাইয়া দেন সত্যবাদ ইয়া ব্যবসায়ী বানাইয়া দেন এ আল্লাহ সুদের ব্যবসার থেকে এ আল্লাহ নাজাইয়ের ব্যবসার থেকে গান থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজা দেন সমস্ত যুবক তরুণদের আল্লাহ আপনার মা বোনা করতেছেন আল্লাহ সমস্ত মা বোনদের জিন্দেগীর গুণা করে দেন সমস্ত মা মনের নামনাবাসনা পূরণ করে দেন সমস্ত মা বোনদেরকে নকা দিনদার বানাইয়া দেন আয় আল্লাহ আপনার হাবিবেরুসিলা দোয়া কবুল ফরমান আপনার দরবারে